সেই সম্মান অনুযায়ী মহব্বত করা সেই সম্মানের মধ্যে রাখা এটা নবীলামের প্রতি মহব্বত কিন্তু যদি কোথায় না এটা সম্মান কমে গেছে আর বাড়াইতে হবে এই বাড়ানোটাই হল ইনান হরণকারী সেরে আচ্ছা আমি সন্ধ্যা আরেকটা কথা বলি নবী সালামকে দরুৎ পড়া নসালামের উপরে দৌর পড়া এটা কিমান দারেদা আমার নবীর উপরে দরুৎ পেশ করো সালাম পেশ করো এই দরুদার সাল কেমনে ফেস করতে হবে দাঁড়াই দাঁড়ায় না বসে বসে না শুয়ে আল্লাহ কিছুই বলেন নাই অন্য আল্লাহ বলে দিচ্ছে নাহীন দরুদ হলো আল্লাহর জিকির নবী সালামের জন্য দোয়া জিকির হলো আল্লাহর তাহলে আল্লাহর জিকির দাঁড়ায় দাঁড়ায়ও করা যায় বসে বসেও করা যায় শুয়ে সুয়ে করা যায় এখন আপনি যে না আমার নবীরে দাঁড়াই সালাম না দিলে বেয়াদবি। আমার নবীরে সালাম দিতে হলে দাঁড়ায় যেতে হইব কি বল আপনি যখন বলবেন ইয়াবি এবার আর বসে থাকা যাবে না লাপ মারি দাঁড়ায় যেতে হইব কি বলেন দেখবেন সব দাঁড়াইছে কি মধ্যে শেষ বৈঠকে বসছি আত্মা তো ভরা শুরু করছি আত্মাহিয়া তো ওর পরে আমার নবীরে সালাম দিতে হইব দিতে হবে না এখন চিন্তা করলে আমার নবীরে বসে বসে সালাম দেওয়া তো দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলতেছেন অত্যন্ত মোহব্বতের সাথে সম্মানের সাথে দাঁড়ায় দাঁড়ায় কেয়ামের সাথে বা সালাম দিছেন আবার বসে গেলেন বসে গিয়ে বললেন আসালামে আল্লাহ আলে মুহাম্মাদ দৌড় পড়লেন দাঁড়ায় দাঁড়ায় আবার বসলেন আল্লাহ ইন্নি জলমতরা দয় মা চুরা পড়লেন সালাম ফিরাইলেন নামাজ হয়েছে কিনা কত বড় ওহাবি দেখছেন আমার দিছি আমার নবী সমা শুনছেন এই কথা ক আমার নবী না হইলে নামাজ নামিয়া আমার নবী না হইলে নামাজ কই বেটা তো সেই নবীর সম্মান জানাইছি দাঁড়াই দাঁড়াই আর তুমি ক নামাজ হবে না কি বলে নামাজ হবে নামাজ হবে না কেন আল্লা কতটুকু আল্লাহ রব আলমিন সব কিছুর মাত্রা ঠিক করে দিছেন কিন্তু যখন সেই মাত্রা অতিক্রম করে নিজে নিজে মন গড়া শুরু করছেন আপনার আমও যাইব সালাও যাইবো ইমানও যাইব আমল যাইবো এমন না, আপনার নামাজও শেষ ইমানও শেষ এখন যদি কোন আমার নবীরে মহব্বত করে আবার আমার ইমান যায় কেমনে আমার নবীরে মহব্বত করে নামাজ যায় কেমনি দেখবেন কিছু আছেন আমাদের সম্মানিত আজান দিবার আগে দি কয় আসসালু আসসালামু আসসালামিব্লা এরকম দরুদ পড়ি সালাম দিয়ে তারপরে আজান শুরু করে আজান শুরু হইতো আল্লাহ আকবর আল্লাহ কারো ছিল সিন্নি খাইছো মোল্লা ছিল না আমার রাসুল না হইলে আজান পাইত নাকি সেই রাসুলের সালাম না দিয়ে আজান কেমন শুরু হয় আল্লাহ রসুল বলতেছেন আজান যখন শেষ হবে তখন আমি নবীর উপরে দৌর পড় নাম বলতেছেন আজানের পরে দৌরৎ পড় আমি কই না ওই পর্যন্ত অপেক্ষা করা যাবে না আমার নবী না হইলে কি আমি আজান পেতাম নাকি এই আগে শুরু আর আপনি আজানের আগে শুরু করে দিচ্ছেন নবী সাল্লামকে মোহব্বত করা মিনাল ইমান ইমানের অংশ কিন্তু এই ইমানটা নিজের ইচ্ছা মতো মহব্বত করা रक्षा महब्बत मे चले नबीमे मोहब्बत करहब्बत सीमा নিজের মনগণা মহব্বত করলে এটা আর ইমান থাকে না